পরিবেশিতাম বাদ। আমরা আলোচনা করছিলাম বদরের যুদ্ধ নিয়ে এবং আবু জাহেলাণ্ড দিয়ে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 লক্ষণীয় উমাইয়া যদিও একজন কাফির ছিল কিন্তু আল্লা রসুল্লাহ আলি আসালামের ভবিষ্যৎবাণী সে ঠিকই বিশ্বাস করত সে জানত যে আল্লাহ রসুলসাল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিন্তু তবুও ক্ষমতা হারানোর ভয়ে সে কখনো ইসলাম গ্রহণ করেনি উমাইয়ার আরেকটি পরিচয় হচ্ছে সে ছিল বিলালেবের রবাহ রাজি আল্লাহ আনহুর মনিপ ইসলামের প্রথম যুগে বিলাল যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন উমাইয়া প্রচন্ড ক্ষেপে যায় দাস হয়ে মনিবের অনুমতি ছাড়া ইসলাম গ্রহণ করার সাহস বিলাল কোথায় পেল এ বিষয়টা ওমায়ার ইগতে বেশ লাগল তাই সে বিলালের উপর নির্মম অত্যাচার চালায় এই অত্যাচার সিফ রাগের বসে দুচারটা চারটা কিলঘুষি কিংবা বেধরক মারধর ছিল না বরং সে পরিকল্পিত উপায়ে ঠান্ডা মাথায় বিলালের উপর অত্যাচার চালিয়েছিল দিনের পর দিন তাকে কষ্ট দিয়েছিল যেন বিলাল ইসলাম ত্যাগ করেন এই গল্প আমরা সবাই জানি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 তিনি হচ্ছেন হামজা এ বিন আব্দিবাই বলল এই লোকটাই আমাদের সর্বনাশ করেছে আব্দুর রহমান আর উমাইয়া ছিলেন বেশ বন্ধু। আও আওফের সাথে উমাইয়া বিন খালাফের এই মর্মে চুক্তি ছিল যে আব্দুর রহমান এ বিন মদিনায় ওমাইয়ার ব্যবসা ও সম্পদ দেখাশোনা আর ওমাইয়া মক্কায় আব্দুর রহমানের সম্পদ বা পরিবারের দেখাশোনা করবে যাই হোক যুদ্ধ শেষে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 তখন কেউ একজন আল্লাহ রসুল্লাহাব এই বলেন, তাদের নাম আমার সামনে উচ্চারণ করবে না যারা কুফরের উপর মারা গেছে আল্লা তালা আলীকে অসম্মানিত করেছেন আর সম্মানিত করেছেন আলী যখন ঘর থেকে বেরোয় তখন সে দিন ইসলামের উপরেই ছিল কিন্তু সে যখন মারা যায় তখন সে অন্য বিশ্বাসের উপরে ছিল উমসানের অল্প কথাগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে আর তা হল ইসলাম সবকিছুর উপরে প্রাধান্য পায় এমনকি রক্ত সম্পর্কের উপরে ইসলাম প্রাধান্য পায় তিনি তার ছেলের চাইতে মুসলিমদেরকে বেশি ভালোবাসতেন যারা তার ছেলেকে হত্যা করেছে এর কারণ হলো তিনি মুসলিমদের ভালোবাসতেন তাদের ইমানের কারণে যদিও বা তারা তার গোত্রের ছিল না আর তিনি তার ছেলেকে ঘৃণা করতেন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 নাম কাওয়াজতে মুসলিম অথবা তারা ইসলাম গ্রহণের কথা ভাবছিল যারা দিনের জন্য কোনো কষ্ট করেনি মদিনায় হিজরত করেনি বদরের যুদ্ধে কুরাইসদের পক্ষে লড়াই করার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছিল তারা যখন ময়দানে এসে দেখল মুসলিমদের সংখ্যা নিতান্তই কম তখন তাদের মাথায় নিফাক চড়ে বসলো। তাদের কাছে মনে হল এই মুসলিমরা বিভ্রান্ত এদের মাথা ঠিক নেই এরা কি করে কুরাইসদের সাথে পেরে উঠবে আল্লাহ তাদের ব্যাপারে বলেন ইয় পোল উল মুহীম মর বুন উলি সাহি জুন স্মরণ করো মুনাফিকরা আর যাদের অন্তরে রোগ আছে তারা বলে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 মুশ্রিকদের অন্যতম বিখ্যাত যোদ্ধা ছিল আবুজাত আল কীরস তার ভালো নাম উবদা এ বেন সাঈদ এল আস সে ছিল মোটাশোটা ভরিওয়ালা আগা গোড়াল লোহার বর্মে আচ্ছাদিত তার দুটি চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না অন্যদিকে আজ জুবাই রিম্নুল আওয়াম রাজি ইহু ছিলেন কৌশলী ও সাহসী যোদ্ধা তিনি তার বর্ষা ছুড়ে প্রথম চেষ্টাতেই সরাসরি আবুল কীরসের চোখে আঘাত করতে সমর্থ হন বর্মের ছোট ছিত্র দিয়ে বর্ষা আবুল চোখ হয়ে মাথায় ঢুকে যায় আবুল কীর মাটিতে পড়ে যায় এবং মারা যায় বর্মের চিত্র এতই ছোট ছিল যে সেটাকে বের করা সম্ভব হচ্ছিল না আর তখন আবুলকির্শের কীরসের শরীরের উপর দাঁড়িয়ে অনেক কষ্টে টেনে বর্ষাটিকে বর্মের ছিদ্র থেকে বের করে আনেন সেটা করতে গিয়ে বর্ষার দুই মাথা বেঁকে যায় রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম এই বর্ষাটিকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের জন্য রেখে দেন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 এভাবে আবুল বাখতারি মারা যায় আমরা জীবনের আলোচনায় একটি ঘটনা বর্ণনা করেছিলাম যেখানে আল্লাহ সুলতাল আলী আসলামকে অপদস্থ করার জন্য কুরাইশা তার গায়ের ওপর উটে নাড়িভুড়ি চাপিয়ে দেয় সেদিন আল্লাহুল্লাহ আলী আস্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ শাস্তিদা আবু জাহে উতবা এ রাবিয়া সাইবা এ রাবিয়া আল ওয়ালিদ বিন ওতবা উমাইয়া বিন খালাফ আর উকবা এ বিন আবি মুদকে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 এবং নিচু প্রকৃতির কাফির তাকে হত্যা করা হয়েছে যুদ্ধের পর তার কাহিনীতে আমরা একটু পরে আসছি এবার আমরা জেনে নেই বদরের যুদ্ধে কজন মুসলিম শহীদ ও বীরযোদ্ধাদের কাহিনী হিসাম থেকে বর্ণিত বদরযুদ্ধের প্রথম শহীদ ছিলেন মেহজা তিনি ছিলেন অমর ইবদুল খাতা রাজি আনহুর আজাদকৃত দাস দ্বিতীয় শহীদ ছিলেন হারিস এবং সুরাকা যিনি মুসলিমদের ছড়া তীরে ভুলক্রমে নিহত হয়েছিলেন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 জিহাদের ডাকেলে আল্লাহ রসুল সাল্লু আলি ওাস্লামে সাহাবিদের মধ্যে রীতিমতো কারাকারি পরিচিত বাপ ছেলে প্রতিযোগিতা করতেন কে জিহাদে যাবেন সেটা নিয়ে সাহায্য ছিলেন বাবার একান্ত বাধ্যগত সন্তান কিন্তু প্রতি আকাঙ্ক্ষা এতটাই তীব্র ছিল যে তিনি বাবার অনুরোধ রাখেননি নিজেই জিহাদে অংশ নিয়েছেন বদরযুদ্ধে আরেক শহীদ হলেন ওমায়ের এবেন আবি ওয়াক্কাস তিনি ছিলেন বিখ্যাত সাহাবি সাহাদ এবেন আবি ওয়াক্কাসের ছোট ভাই করেন রসল্লাহ আলী হাসাল্লাম যখন সেনা পরিদর্শন করছিলেন তখন আমার ভাই অমায় রেবেনাবি ওয়াকাস লুকিয়েছিল আমি তাকে বললাম তোমার কি হয়েছে সে বলল আমি ভয় পাচ্ছি রসলুল্লাহ সাল্লু আলিহাস্লাম আমাকে দেখে ফেলবেন আর তরুণ হবার কারণে হয়তো আমাকে ফেরত পাঠিয়ে দিতে পারেন কিন্তু সত্যি আমি এই যুদ্ধে যেতে চাই হয়তোবা আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করবেন রসুল্ল সাল্লু আলী হাসাল্লাম অবশেষে তাকে দেখেই ফেললেন এবং তার ভয় সত্যি হল অনেক তরুণ হবার কারণে তাকে মদিনায় পাঠানোর নির্দেশ দিলেন কিন্তু অমায়ের যুদ্ধে অংশ নেবার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে কেঁদে ফেললেন রসল্লাহ সাল্লু আলী হাসাল্লাম এই পরিস্থিতি দেখে তাকে যুদ্ধে যাবার অনুমতি দিলেন আল্লাহ অমায়ের আশা কবুল করলেন এবং অমায়ের বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন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 কিন্তু হঠাৎ করেই আলজাররা আক্রমণ করতে এল এবং আবু অবায়দা আত্মরক্ষার্থে তার পিতাকে হত্যা করলেন এরপর লোকেরা বলা বলে করতে লাগল দেখ সে তার পিতাকে হত্যা করেছে এই ব্যাপারটা সে যুগে খুবই খারাপ একটা ব্যাপার ছিল কিন্তু আল্লাহ কোরআনে বলেন হু কেন কেন অব أَوْ হুম আউ আশি রচ হুম ইমু বি رضي الله عنهم ورضوا عنه আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে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 আল্লাহর দলই সাফল্য মন্ডিত সুরা মোজাদিলা আয়াত বাইশ এই আয়াত ছিল আবু প্রশংসা অবায়দা ইবনুলোপুরি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাহু আলী বদরে যুদ্ধে মুশ্রিকদের লাশগুলোকে একটি নোংরা পরিত্যক্ত কুয়ায় ফেলে দেওয়ার আদেশ করলেন এরপর তাদের লাশগুলোকে ফেলে দেওয়া হয় এ সময় একটি ঘটনা ঘটে আমরা উতপা এম রাবিয়ার কথা আলোচনা করেছি যে ছিল কাফিরদের মধ্যে বুদ্ধিমান বিচক্ষণ একজন ব্যক্তি যদিও সে ইসলামের শত্রু ছিল কিন্তু জিদ আর হুজুগের বসে সে কোন কাজ করত না এ কারণে সে কোরাইশদের বারবার বুঝিয়েছিল যেন তারা বদলে অংশ না নেয় কিন্তু আবুজাহের উত্তেজক বয়ানের সামনে তার উপদেশ কোন কাজে আসেনি উপরন্তু সে নিজেও শেষ মুহূর্তে এই যুদ্ধে অংশ নেয় আসলে আল্লাতালা বদলের ময়দানে কোরাইশ নেতাদের শেষ পরিণতি লিখে রেখেছিলেন তাই যারা যুদ্ধে অংশ নিতে চায়নি যুদ্ধে বিরোধিতা করেছে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 তোমরা যদি আল্লাহ ও তার রসুলের আনগত্ত করতে সেটাই কি তোমাদের জন্য ভালো হত না আমাদের রব আমাদের তোমরা তা সত্য পেয়েছ কি অমর রাজু অবাক হয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনি এমন সব সাথে কি কথা বলছেন যাদের রুহ নেই নবীজি বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ আমি যা বলছি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 মক্কা আক্রমণ করে দখল করে ফেলতে পারে তখন ইবলিস সুরাকা ইবিন মালিকের বেশে এসে কুরাইস্তের নিশ্চয়তা দেয় যে সে বনবকরের বিষয়টা দেখভাল করবে তারা যেন নিশ্চিন্ত মনে যুদ্ধের জন্য এগিয়ে যায় ইবলিস যে কোনো মূল্যে চাছিল এই যুদ্ধটা হোক আর মুসলিমরা ধ্বংস হয়ে যাক কিন্তু ময়দানে যখন দুই পক্ষ মুখোমুখি হল আকাশ থেকে ফেরস্তা নেমে আসলো তখন ইবলিস সাথে সাথে পালিয়ে গেল সে বদরে ময়দানে এসেছিল সুরাকার রূপ ধরে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 তেমনি উপস্থিত ছিলেন ফেরেস্তাদের মধ্যে সেরা জিবরিল আলাহ ইসালাম বদরের এক প্রান্তে দাঁড়িয়েছিল আবু জাহেল উকবা আর উতবা আর অন্য পাশে দাঁড়িয়েছিলেন মুহম্মদ সাল্লু আলিহাস্লাম আবু বকর এবং আর তাই এই দিনটি ছিল সত্যিকারের ফোরকায়নের দিন যা সত্য আর মিথ্যাকে স্পষ্টভাবে আলাদা করে দিয়েছিল রসল সাল্লু আলিহাস্লাম বদর বিজয়ের সংবাদ সবার কাছে পৌঁছে দিতে আবদুল্লাহ বিন রওয়াহা এবং জাইদবিন হারিসা রাজ আনহুমাকে মদিনায় পাঠান আবদুল্লা বিন রাওয়াহা গেলেন মোদিনার বহির্ভাগ আওয়ালিতে সেখানে তিনি প্রত্যেক আনসারের বাড়িতে সংবাদ পৌঁছে দিলেন আর যুদ্ধ জয়ের সংবাদ নিয়ে জায়েদ বিন হারিসা মদিনার একদম ভেতরে চলে গেলেন জায়েদ বেশ নাটকীয় ভঙ্গিতে বদর বিজয় সংবাদ সবার কাছে ছড়িয়ে দিচ্ছিলেন তিনি রসল্লাহ সাল্ল আলহ্লামের উটনির পিঠে বসে নিহত কুরাইশ নেতাদের নাম ধরে ধরে বলতে লাগলেন উৎপা বিন রবি নিহত হয়েছে আবু জাহেল নিহত হয়েছে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 এদিকে উস্তামা এবং ওসমান রাজিয়া আনহু বদরযুদ্ধে অংশ নেননি নবীজ্ল তার কন্যা রুকাইয়ার দেখাশোনা করতে তাদেরকে রেখে গিয়েছিলেন উস্তমা যখন শুনলেন মুসলিমরা বিজয় হয়েছে তারও পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না তাই তিনি পুরোপুরি নিশ্চিত হবার জন্য তার বাবা জায়দকে জিজ্ঞেস করলেন বাবা আপনি যে খবরটা দিলেন সেটা কি সত্যি জায়দ বললেন হ্যাঁ হ্যাঁ সত্যি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 সাহসিকতার সাথে যুদ্ধ করে মরে যাওয়ায় সুহাইলের মতো এর মাঝেছিলেন এবং আল্লাহ রসুল আমি আসলে তার এই অবস্থা দেখে কথা না বলে থাকতে পারছিলাম না বদরে পরাজয়ের কারণে কুরাইশ নেতারা এতটাই অপমানিত আর অপদস্থিত হয়েছিল যে স্বয়ং রসুল্লাহ সাল্লু আলহিমের স্ত্রী সাউদা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 কোরাইশদের মধ্যে যারা যুদ্ধে যায়নি তাদের মধ্যে একজন ছিল আল্লাহ রসাল্লু আলি আসালামের চাচা আবুল আহব তবে সে তার বদলে অন্য একজনকে যুদ্ধে পাঠিয়েছিল বদরযুদ্ধে পরাজয়ের খবর শুনে কোরাইশদের গুরুত্বপূর্ণ নেতা আবুল আহবের কি প্রতিক্রিয়া হয়েছিল তা বর্ণনা করেছেন মক্কার এক মুসলিম রাফে রাফে ছিলেন আল আব্বাসের একজন দাস সে পরিবারের সবাই ছিল মুসলিম আবু রাফে আলা আব্বাস আলা আব্বাসের স্ত্রী ওমুল ফাদল তারা প্রত্যেকেই মুসলিম ছিলেন তারা বদরের বিজয়ের খবর আগেই পেয়ে খুব খুশি ছিলেন কিন্তু যেহেতু তারা মক্কা ছিলেন তাই প্রকাশ্যে তাদের খুশি দেখাতে পারছিলেন না যাই হোক বদর বিজয়ের পরের ঘটনা আবু আবুরাফে একদিন কাবার উঠানে বসে তীর ধারতে ছিল আবুল হাব তার সামনে পিঠ দিয়ে বসা কুরাইসেন নেতা আবুস্তুফিয়ানকে আবুলহাব জিজ্ঞেস করল আসো আসো ভাতিজা বস যুদ্ধে কি ঘটেছে বলতো চারপাশে তখন কিছু লোক জড়ো হয়েছে আবুস্তুফিয়ান উত্তর দিল কিছুই হয়নি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 এক সপ্তাহ পরে ঘটনা আবুল আহাব এক কঠিন রোগে আক্রান্ত হয় তার মাথায় আঘাতের স্থান থেকে সারা শরীরে ঘা হয়ে যায় এই রোগটি এমনই ভয়ানক ছিল যে এই রোগের রোগীর কাছেও কেউ যেতে চাইত না আবুল হাব মারা গেল কিন্তু কেউ তাকে কবর দিতে আসলো না তিন দিন পার হয়ে গেল তার শরীর পচতে শুরু করল আবুল হাবের দুই ছেলেকে দেখে বলা হলো লজ্জা লাগে না তোমাদের তিন দিন ধরে তোমাদের বাবা ঘরে মরে পড়ে আছে আর তোমরা কেউ তাকে কবরও দিচ্ছ না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 এই যুদ্ধের পর যুদ্ধবন্দী গণিমতের সম্পদ সংক্রান্ত বিধান নাজিল হয় আগামী পর্বে আমরা সেসব বিষয়ে আলোচনা করব ইনশাল তবে তার আগে আমরা জেনে নেই দুইজন যুদ্ধবন্দির কাহিনী যাদের সাথে সাধারণ নিয়মের ব্যতিক্রম বিচার করা হয়েছে এরা হল উকবা এবিন আবি মুয়েদ এবং নাজার এ বিন মদিনা থেকে ফেরার পথে এই দুজনকে হত্যা করা হয় রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন উকবাকে হত্যার আদেশ দিলেন তখন উকবা অবাক হয়ে বলল আমি কেন আল্লাহ রসুল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 রসুল্লা সাল্লিমের ঘরে পা দিয়ে চেপে ধরেছিল কোটর থেকে বের হয়ে আসবে আরেকদিন আলী আসালামের রুকুরত অবস্থায় তার পিঠের উপর উটের নাড়িভরি চাপিয়ে দেয় পরে ফাঁতে মারা আনহা এসে সেগুলো সরান অর্থাৎ উখ শুধু একজন কাফিরি ছিল না সে ছিল খুব জঘন্য প্রকৃতির শয়তান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 wa sallallahu ala seyyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Alhamdulillahi rabbil alameen. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Raindrops Media on nona project shampo ke jantte visit korun www.raindropsmedia.org or thua Facebook page www.facebook.com slash raindropsmedia or thua YouTube www.youtube.com slash